সমাধান من আসসালামুক রহমাত ومنهم من ينتظر وما কৌলী আবাদ সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাকের সমস্ত প্রশংসা সালাত এবং সালাম রসুরাল সাল্লা সাল্লামের উপর আল্লাহাকবুল আলমিন সুরাই আহজাবের আয়াত নম্বর সাহাবাই কেরামদের প্রশংসা করেছেন তার পূর্বে মনাফিক যারা ছিল কপট তাদের মুখোশ খুলেছেন তাদের বদ চরিত্র উল্লেখ করেছেন তাদেরকে চিহ্নিত করেছেন আর এখানে আল্লাহ পাক মমিনদের প্রশংসা করে করছেন মিনাল মিনিনারি জাল মমিনদের মধ্যে বেশ কিছু পুরুষরা রয়েছে সাদাকুমা আহাদুল্লাহ আলিহি আল্লাহর সাথে যে হয়েছিল তা সত্য করে তারা দেখিয়েছে অনেক সাহাবাহামরা যারা বদর যুদ্ধে হাজির হতে পারেনি বড় আক্ষেপ ছিল যে আমরা বদরে যুদ্ধের প্রস্তুতি নিয়ে নবী কারিম সাহাবা একেমদেরকে নিয়ে যাননি উদ্দেশ্য ছিল যে কাফেলাকে লুটে নেওয়া যাতে করে মক্কার যে আমাদের ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ আমরা হাসিল করে নিতে পারি কিন্তু আল্লাহ পাক চাইলেন জান না এখানে একটা হক বাতিল যেতে পারেন তারা সংকল্প করেছিলেন আল্লাহর আস্থায় যানমালের কুরবানি করবো আল্লাহ পাক তাদের প্রশংসা করে বলছেন যে কিছু পুরুষরা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল অঙ্গীকারবদ্ধ হয়েছিল তা সত্য করে দেখেছিল শাহাদাত বরণ করেছে অনেকে অনেকে কাফের শক্তিকে দুর্বল করেছে আল্লাহকে এখনও তাদেরকে শাহাদাত দেননি ফামিন ফামি নোহ্মান কাদানাহবাহ তাদের মধ্যে কতকে এমন সাহাবি মমিনরা আছে যারা নিজেদের প্রয়োজন পুরো করেছে বা নিজেদের উদ্দেশ্যের বাস্তবায়ন করেছে যে মনে আশা ছিল যে আল্লাহ রাস্তায় শাহাদাত বরণ করবো সেটা পূরণ করেছে আর তাদের কত কেমন আছে যারা এখনো অপেক্ষায় রয়েছে আল্লাহ এখনো শাহাদি আসানি আছে যে আল্লাহ রাস্তায় তবদিলা আর তারা তাদের এই অঙ্গীকারে কোনো রকমের পরিবর্তন ঘটায়নি মোনাফিকদের মতো যে ওয়াদা করবে রকমের আর কাজের সময় আর এক রকমের এমন মমিনরা না তাই করেনি লিহাজি আল্লাহ কাহিম যাতে করে তাদের আল্লাহবা গ্রহণ করবেন আল্লাহ কারণ আল্লাহ আলমিনার্জনাকারী বড়ই দয়াবান হিদায় তৌফিক দিয়েছেন আবি দিয়েছিল। খালিদ বিনিদ কাফেদের পক্ষ থেকে তাদের চিফ কমান্ডার ছিল তার দ্বারা বড়ক্ষ আল্লাহ পরে নিয়েছেন আল্লাহ তো আল্লাহ করেছেন আলু খাই এ কাফের সম্মিলিত বাহিনী যে উদ্দেশ্য নিয়ে এসেছিল যে এবারে মদিনা থেকে মুসলিমদেরকে একেবারে ছিন্ন ভিন্ন করে দেবো থাকবে না এখানে আল্লাপাক বলছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন কাফেরদেরকে তাদের ক্রোধের সাথে তাদের গোসার সাথে ফিরিয়ে দিয়েছিলেন প্রতিহত করে দিয়েছিলেন আশা পূরণ হয় নি লামিয়ান আলু খায়েরা কোনো কল্যাণ লাভ করতে পারেনি যুদ্ধে গিয়ে হয় ধন সম্পদ নিয়ে পারে তাও পারেনি একটা পয়সাও নিয়ে যেতে পারেনি মমিন মুসলিমদের মদিনার লোকদের আর বিজয় লাভ করবে তাও করতে পারিনি লামিয়ান আলু খায়েরা কোনো কিছুই পায়নি নি তারা কল্যাণ আর আল্লাপাকলমিনের পক্ষ থেকে আল্লাহ আলামিন এই যুদ্ধের কাজ সম্পূর্ণ করে দিয়েছেন আল্লাহ কাউন আজিজ আল্লাহ পাক সর্বশক্তিমান এবং সর্বজয়ী তিনি মহাপরাক্রান্ত আজিজ সর্বজয়ী সবকিছুর ওপর জয়ী কেউ তাকে পরাজিত করতে না। তার ইচ্ছার বিরুদ্ধে এই আয়াতে আর এর পরের আয়াতে এই দুটি আয়তে যুদ্ধের কথা বলা হয়েছে এরা বিশ্বাসঘাতকতা করেছিল এরা ভিতর ভিতর এদের কাছে ওই বানু নজির গোতুর একটা ছিল যাদেরকে বিতাড়িত করা হয়েছিল তাদের চুক্তিভঙ্গের কারণে আর তাদের বদমাইশির কারণে এমনকি রসর উল্লা সাল্লামকে এরা খুন করতে চেয়েছিল ষড়যন্ত্র করেছিল আল্লাপাক ওহি করে দিন রসুল উল্লাহাম তাদের এলাকা থেকে কেটে পড়েছিলেন তারপরে এদেরকে বিতাড়িত করা হয়েছিল খাইবার এরা বসবাস করত এদের নেতা ছিল হোয়াইবিন আখতাব সফিয়া রাজিয়া আল্লাহ তালাহা রসুল্লাহ সাল্লামের যে বিবি তার পিতা ইয়াহুদী নেতা প্রত্যেকটি আরব গোতরে গিয়ে গিয়ে মক্কায় গেল এই নাজদের দিকে রিয়াজ কাছিম যে দিকে নাজ এলাকা এই এলাকায় এক এক গোত্রে গিয়ে প্রত্যেক গোত্রকে প্রচিত করলো যে চলো আমরা আছি এখন সবাই মিলে একটা সম্মিলিত আক্রমণ করি আর মোদিনা থেকে এই মোহাম্মদকে তার সাথী সঙ্গে সবগুলিকে নিশ্চিন্ন করে দি সবগুলিকে নিয়ে এসেছিল এই নেতা ইহুদি বদ মানুষ সে করে যা গোত্রুকে এসে বলল। যে এটাই সুযোগ মোহাম্মদের সাথে এইরকম চুক্তি আর তোমাদের কতদিন থাকবে এখন আমরা এসেছি আমাদের সাঁত দাও তোমরা তোমাদের এই দিকটা রাস্তা তোমরা ক্লিয়ার করে দাও আমরা এই দিক থেকে ঢুকে গিয়ে পিষে দিয়ে দেখে তারা প্রস্তুতি নিয়ে নিয়েছিল অস্ত্র তারা একত্রিত করেছিল প্রস্তুতি তাদের পুরোপুরি ছিল যে সাদ দিয়ে দেবো কাফেরদের কিন্তু এর মধ্যে আল্লাহ পাক রবুল আলমিন এমন কিছু অবস্থা তৈরি করে দিলেন যে আর এ করায় যা গোত্র কাফেরদের সাঁত দিতে পারলো না আর আল্লা ফাকরুল আলমিনে ওই ঝড়ো হাওয়া আর অত্যন্ত শীত যখন দিলেন রাতারাতি এরা পালাতে বাধ্য হয়ে গেল যাই তাদের যে পরিকল্পনা ছিল এই করে যাগত গাদ্দারদেরকে নিয়ে সেটা তাদের বাস্তবায়ন করতে পারেন নবিয়া করিমসাল্লাম এই খন্দকর যুদ্ধ সেরে এসে জোহরের সময় বাড়ি পৌঁছেছেন আর গোসল করছেন মাত্র পৌঁছেছেন আর গোসল শুরু করেছেন সালাম এসে হাজির ইহা রসুল আপনি অস্ত্র রেখে দিয়েছেন আপনার শরীর থেকে বর্ম রেখে দিয়েছেন আমি তো রাখিনি জিভির আলী বলছেন আমি আল্লাহর হুকুমে এখনো বর্ম ধারণ করে আছি আমি রাখিনি অস্ত্র রাখলে চলবে না চলুন এক্ষুনি যেতে হবে আপনার সাহাবাইকারকে নির্দেশ দিন করে জাগতের অবরোধ করতে হবে ঘেরাও করতে হবে এক্ষুনি চলেন রাসোরম তাড়াতাড়ি করে সাহাবাইকেরামদের মধ্যে ঘোষণা করে দিলেন লাহাদ মিন কোমুল আসরা ইল্লাফি বানী করাই যায় জহরের সময় ছিল আসরের নামাজ তোমরা কেউ মদিনায় পড়বে না বানী করাই যায় গিয়ে ওই আহুদি এলাকায় গিয়ে সেখানে নামাজ পড়বে কোথাও রাস্তায় নামাজ পড়বে এত তাকিদ করে দিলেন সাহাবাহের আমরা একদল আসরের সময় হয়ে গেছে রাস্তায় পড়ে নিলেন যে আর নামাজটাকে আর বিলম্ব করে লাভটাকে পড়ি আর একদল আর নবী যখন বলেছেন না বিলম্ব হয়ে যাক কাজা হয়ে যাক নবীর কথা শুনে ওখানে গিয়ে নামাজ পড়ব যা হোক বন করে যার অবরোধ করা হলো প্রায় পঁচিশ দিনের কাছাকাছি অবরোধে এরা দেখল যে আমাদের আর উপায় নেই কাফের সম্মিলিত বাহিনী পালিয়ে গেছে আমাদেরকে অসহায় ছেড়ে দিয়ে আর সাহায্য করতে আসবে না আমরা বড়োই অন্যায় কাজ করেছি তখন বিচার মানতে রাজি হলো কিন্তু মোহাম্মদের বিচার মানবো না আমাদের গোত্র ওই গোত্রের নেতা সাতবিন মজ তার বিচার মান তার যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেবো ঠিক আছে সালিস তৃতীয় পক্ষ এই যেন সালিস বলা হয় সালাসা থেকে সালিস তৃতীয় পক্ষ হলেন সাতবিন মজ রাজি আল্লাহন করে যার গোত্র হিসেবে। আর এদিকে মমিন হিসাবে রসুল উল্লাহ সাহাশালাম বলেন ঠিক আছে সাতবিন মজ জাফাই সাল করবে সেটাই মানবো এমন এক ফায়সালা করলেন যেই ফায়সালা আল্লাহ সাত আসমানের ওপর করে জন্য করেছিলেন শাস্তির তাদের সাবালকদেরকে হত্যা করে দেওয়া হবে তাদের নারী শিশুদেরকে দাস দাসীতে পরিণত করা হবে তাদের ধন সম্পদ গুলিকে গানিমত হিসাবে গ্রহণ করা হবে কারণ এরা সবচেয়ে বড় অপরাধ করেছে গাদ্দারি আর আল্লাহ আল্লাপাকে দুটি আয়তে তাদের কথা তুলে ধরেছেন ও আনজাল আহলি কিতাব আহলি কিতাবদের মধ্য থেকে অর্থাৎ ইহুদিদের এ করে যা গোত্র যে এই সম্মিলিত বাহিনীর সহযোগিতা করেছিল তাদেরকে আল্লাহ নামিয়ে দিলেন মিনসায়া সিহিম তাদের দুর্গ থেকে সি ইউন মানে হচ্ছে দুর্গ কিল্লা তাদের দুর্গ থেকে যেখানে তারা সুরক্ষিত হয়ে লুকিয়েছিল সেখান থেকে আল্লাহ নামিয়ে ফেললেন ওয়াকি কলুবিম রবা এবং তাদের অন্তরে আল্লাপাক রবুল আলমিন ভীতি সঞ্চারিত করে দিলেন ভয়ের ভীত সন্ত্রস্ত কিছুদিন তো খুব থাকলো শক্তিশালী হয়ে মনোবল ভেঙে পড়লো আমিফ মতানি আর আপনারা দেখছেন বাংলা পাবেন কি যা কিছু করছে তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এ কবুল সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় बुजुर्ष विशिष्ट नीतिमाल इनप्रिय उठे देखने मौलिक ज्ञान रत साढ़े आठ टे पुन सम्प्रचार सकाल सतटदेश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 सुंदर एक विधान नए धंस जो अनिवार्य शेख सैफुद् तीवन गढ़ारृथा निर्वाचित कितबुल मार मीन आदिल्ला तकाम हादीर सुव्यवस्था करकल के शार সাদর আমন্ত্রণ জানাচ্ছি দেখুন সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল সুরা আহজাবের তফসিরে করাইজা গোত্রের বিরুদ্ধে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের অবরোধ যুদ্ধ আয়াত নম্বর ২৬ এবং সাতাইশে এই করাইজা গোত্রের কথা এবং তাদের যে আল্লাহ পাকের যে ফয়সালা হয়েছিল সাদ বিন মাদী আল্লাহতালা আনহর বিচারের মাধ্যমে সেটাই ছিল আল্লাহ পাকের ফয়সালা এই বিষয়গুলি আল্লাহ পাক এখানে বর্ণনা করেছেন সংক্ষেপে নবিয়া করিমসাল্লাম এই খন্দ করে যুদ্ধ সেরে সে জোহরের সময় বাড়ি পৌঁছেছেন আর গোসুল করছেন মাত্র পৌঁছেছেন আর গোসল শুরু করেছেন জিবুরা আল আলি সালামে হাজির ইয়ারসুল আল্লাহ আপনি অস্ত্র রেখে দিয়েছেন আপনার শরীর থেকে বর্ম রেখে দিয়েছেন আমি তো রাখিনি জিবির আলি সাল্লাম বলছেন আমি আল্লাহর হুকুমে এখনও বর্ম ধারণ করে আছে আমি রাখিনি অস্ত্র রাখলে চলবে না চলুন এক্ষুনি যেতে হবে আপনার সাহাবাইকার আমাদেরকে নির্দেশ দিন করে জাগতের অবরোধ করতে হবে ঘেরাও করতে হবে এক্ষুনি চলেন রাসোর উল্লা সাহেব তাড়াতাড়ি করে সাহাবাইকারদের মধ্যে ঘোষণা করে দিলেন লাইসালিয়ানা মিন কমুল আসরা ইল্লা বানী করাই যা জোহরের সময় ছিল আসরের নামাজ তোমরা কেউ মোদিনায় পড়বে না গিয়ে ওই আহুদি এলাকা গিয়ে সেখানে নামাজ পড়বে কোথাও রাস্তায় নামাজ পড়বে এত তাকিদ করে দিলেন সাহাবাইকাররা একদল আসরের সময় হয়ে গেছে রাস্তায় পড়ে নিলেন যে আর নামাজটাকে আর বিলম্ব করে লাভটাকে পড়ি আরেক দল বলছেন নবী যখন বলেছেন না বিলম্ব হয়ে যাক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 তার যেটা সিদ্ধান্ত হবে সেটা আমরা মেনে নেব ঠিক আছে সালিস তৃতীয় পক্ষ এই জন্য সালিস বলা হয় সালা সাত কি সালিস তৃতীয় পক্ষ হলেন সাদবিন মজ রাজিয়া আল্লাহন করেজার গোত্র হিসাবে আর এদিকে মমিন হিসাবে রসল উল্লাহ সাহাশাল্লাম বললেন ঠিক আছে সাদবিন মজ যা ফয়সালা করবে সেটাই মানব সাদবিন মজ এমন এক ফয়সালা করলেন যেই ফয়সালা আল্লাহ সাত আসমানের ওপর কোরাইজার জন্য করেছিলেন শাস্তির তাদের সাবালকদেরকে হত্যা করে দেওয়া হবে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 সিসি ইউন মানে হচ্ছে দুর্গ কিল্লা তাদের দুর্গ থেকে যেখানে তারা সুরক্ষিত হয়ে লুকিয়েছিল ছিল থেকে আল্লাহ নামিয়ে ফেললেন ওয়াকাজা ফাফি কলু বিহম রবা এবং তাদের অন্তরে আল্লাপাক রব্ুল আলামিন ভীতি সঞ্চারিত করে দিলেন ভয়ের ভীত সন্ত্রস্ত কিছুদিন তো খুব থাকলো শক্তিশালী হয়ে মনোবল ভেঙে পড়ল আল্লাপাক রব্বুল আলামিন বলছেন ফারিকা আন্তঃ তলুন তাদের এক দলকে তোমরা হত্যা করেছিলে তা আসে ফারিকা আর তাদের এক দলকে তোমরা বন্দি করেছি মারাত্মক আহত হয়েছিলেন আর চলাফেরা করা তার জন্য মুশকিল ছিল তাকে গাধার পিঠে করে নিয়ে আসা হইলো নামিয়ে নিয়ে আসা হলো ফয়সালাটা শুনিয়ে দিলেন আল্লাপাক তার জবান দিয়ে এ নিয়ে দেবেন হক ফায়সালা আর তারপরেই তিনি শাহাদ বরণ করেছেন রাজি আল্লাহ আল্লাহাকারীদের মুসলিমরা তোমাদেরকে আল্লাহাক ও আরিস বানিয়ে দিলেন উত্তরাধিকারী বানিয়ে দিলেন তাদের ভূমির এলাকার তাদের বাড়ি ঘরের ওহম তাদের ধন অনেকগুলি অস্ত্র তরবারি বর্ষা তারপরে উঠ ঘোড়া মুসলিমদের সাথে আল্লাহ তাই বলছেন যে তাদের ধন সম্পদ আসলো আর তা উহার এমন ভূমির আল্লাহাক তোমাদেরকে উত্তরাধিকারী বানাবেন যেখানে এখনো তোমরা পদার্পন করনি এখনো থেকে সেখানে পা রাখতে মক্কা বিজয়ের দিকে ইঙ্গিত করা হয়েছে পঞ্চম হিজড়ির ঘটনা খন্দকার যুদ্ধ আর অষ্টম হিজড়ি কেউ কেউ বলেছেন না তার আগে খয়বর হয়েছিল দিকে ইঙ্গিত করা হয়েছে কেউ কেউ বলেছে সেখানে তোমরা বিজয় লাভ করবে পরবর্তী উমারাজী আল্লাহ তাল জামানায় যা সম্পন্ন হয়েছিল সেই দিকে ইঙ্গিত করে আল্লাহ একটি কথা শুধু বলেছেন ও আর জানলাম ততা আল্লাহ এমন এমন দেশের এমন এমন ভূমির আল্লাহ তোমাদেরকে উত্তরাধিকারী বানাবেন যেখানে তোমরা এখনো পদার্পন করতে পারো না এখানে আল্লাহ আলম রসুলকে ইতিহার দিয়েছিলেন তার স্ত্রীদের ক্ষেত্রে যে স্ত্রীরাকে দেখে ডেকে তাদেরকে অপশন দাও স্বাধীনতা যে তোমার আমার সাথে থাকতে চাও নাকি দুনিয়া চাও দুনিয়া যদি ভোগবিলাস চাও তাহলে তোমার আমার কাছ থেকে তালাক নিয়ে যেতে পারো এটা কেন আল্লাহ দিয়েছিলেন কারণ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম পঞ্চম হিজরি পর্যন্ত সংকটের জীবন জীবনযাপন করছিলেন তার পরিবাররাও অনেকে একটু সুখে খাচ্ছে কিন্তু আমাদের নবীর গৃহে নবীর বিবিদের বাড়িতে খাদ্যের ব্যবস্থা নেই ওই খেজুর কয়েকটা আর পানি খেজুর আর পানি মাসের পর মাস চলে যায় বাড়িতে চুল্লা জলে না এই কষ্ট স্বাভাবিক মানুষ তো তো অনেকে সচ্ছল হচ্ছে তো আমাদেরও কিছু দেওয়া হোক নবীর বিবিরা তখন চারজন ছিলেন আর পঞ্চম হলেন জাইন বিনতে জাহাজ যার বিবাহের ঘটনা আসছে আল্লাহ বিবাহ পড়িয়েছিলেন চারজন ছিলেন সাউদা আয়েশা উম্মে সালমা আর হাফসারজিয়াল্লা আনহ আজমাইন এই চারজন বিবি একটু পিড়া পিড়ি শুরু করলেন রাসলের সাথে ওই সময় রসুল্লাহ সাল্লা অনুক্ষুণ্ণ হয়েছিলেন আর তারপরে তিনি এক মাসের জন্য ইলা শপথ করেছিলেন এক মাস আমার স্ত্রীদের কাছে যাব না ইলার ঘটনা ঘটলো এক মাস পরে উনত্রিশ আল্লাহ ফাকরুল্লা আলম রসুল্লাহ সাল্লি সাল্লামকে বললেন যে তোমার স্ত্রীদেরকে এখন এখতিয়ার দাও চয়েস নবীর সাথে থাকলে এইরকমই কষ্ট করি থাকতাম আর যদি খুব সুখ শান্তি চাও দুনিয়ার তাহলে আসো আর তালাক নিয়ে নিয়ে চলে যাও রাসোরাম প্রথম অবকার সিদ্দিকের মেয়ে আয়সা দিয়ে শুরু করলেন এই বিষয়ের স্বাদ করছে তোমার স্ত্রীদেরকে বলে দাও ইনকা তু দুনিয়া তোমরা যদি পার্থিবের সুখ শান্তি চাও আজ না তাহার সোভা সৌন্দর্য চাও যে একটু সুখে খাই দায় তাহলে আসো অমাত্রে কন্যা তোমাদেরকে কিছু বলছেন বিদায় করবে আর আমাদের মূর্খ সমাজ যাকে তালাক দিয়ে লাদ মেরে আর অকথ্য গালি গালাজ করে হ্যাঁ আর কত রকমের জুল মত্যাচার করে আর মানহানি করে মানসিক টর্চার করে তারপরে বিদায় করবে না আল্লাহ স সম্মানে বিদায় করতে বলেছেন বরং আল্লাহ কিছু উপর ঘর থেকে চলে গেলেও যেন স্মরণ করে যে এই স্বামী ছিল একটা ভালো স্বামী ছিল কিন্তু হারিয়েছি ভাগ্যে ছিল না ভালো ব্যবহার আল্লাহ করতে বলে সারাহান জামিলা নবীকে আল্লাহ বলছেন অন্য অন্য ক্ষেত্রেও তালাকের ক্ষেত্রে মমিন্দুরকে আল্লাহ সমোধন তাই করে তুদিনাল আর যদি তোমরা আল্লাহ আরও যে রসুলের জীবন সঙ্গিনী হয়ে জীবন যাপন করবো আর তোমাদের মধ্যে যারা সৎকর্মশীল তাদের জন্য আল্লাহ পুরস্কার তৈরি করে রেখেছে জান্নাত তোমাদের জন্য রয়েছে সবর করো ধৈর্য ধারণ করো তোমাদের মধ্য থেকে কেউ যদি কাজ মানে এই নয় যে ব্যাবিচার কু কাজে লিপ্ত হবে তার মানে বেহায় বিপরদা যদি হয় অথবা দিনের বিধিবিধান পালনে যদি কোন রকমের ঘাটতি করে অবহেলা করে এগুলি বোঝানো হয়েছে এই জন্য এখানে ফাহেসা মোবাইয়ানা তফসির এক বাকসির কারগন করেছেন যে যদি এইরকম কোন পাপ তোমরা করো যেটা তোমাদের জন্য শোভা একটা সাধারণ জায়গা কাজ শোভা পায় না আল্লাহ পাক বলছেন যে যদি রকম কাজ করো কোনো পাপে লিপ্ত হয় আজ তাহলে ওই স্ত্রীর জন্য নবীর বিবির জন্য দ্বিগুণ শাস্তি হবে তাকে দ্বিগুণ শাস্তি যেমন তোমাদের মর্যাদা তেমন তোমাদের গোনাও বেশি শাস্তিও বেশি আল্লাহ আল্লাহ আল্লাহ এবং মেনে চলবে আল্লাহ রসুলের বিধান আর সৎকর্মশীল হবে নজর তাকে দ্বিগুণ প্রতিদান দেব আল্লাহ ডবল সব দেবেন বলছে গোনাও যেমন বেশি বেশি। তোমরা অন্য অন্য নারীদের মত না তাদের মতো তোমাদের চালচলন হবে তাদের মত তোমরা চলাফেরা করবে না এনে তাকাই না তোমরা যদি আল্লাহকে ভয় করো করোলি তাহলে তোমরা আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলিও না তোমাদের কথাতে যেন রকম নম্রতা না থাকি যাতে আকৃষ্ট হয় অপর পুরুষ কথা শুনে কথা বলতে গিয়ে প্রয়োজন নরম মানে কর্কশ ভাষায় কথা বলবেন না আল্লাহ এটা বলেনি যে কর্কশ ভাষায় কারো সাথে কথা বল কোনো অপর মহিলা আপনাকে টেলিফোনের জবাব দিচ্ছে অথবা পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করছেন ভাই আছে কি না ভাই নেই তো এটা খারাপ ভাষে কর্কশ করে বলবে এটা ইসলামের শিক্ষা নয় তবে এমন মিষ্টি সুরে বলবে না যে মহিলার আওয়াজে আকৃষ্ট করে কথা হলো যে কোনো পুরুষ মহিলা ভদ্রভাবে কথা বলবে এবং নরম ভাষায় কথা বলে কিন্তু যাতে আকর্ষণ না থাকে আল্লাহফাক যেন যা আমরা বললাম তা কবুল করেন এবং আমাদের নিজে আমল করার তৌফিক দান করেন যারা শুনলেন আল্লাহাক তাদেরকে যেন আমলের তৌফিক দান করেন ভালো জীবন গড়ার তৌফিক দান করেন আল্লাহ ফাকরুল আলম যেন আমাদের গুনা খাতা মাফ করেন আল্লাহ আকরবুল আলমিন আমাদের সকলকে যেন জন্নাত নসিব করেন ও সাল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়াল্লা আলী ওসাহাবি আজমাই arobi ya আপনার সম্পদ বাড়বে সুরক্ষিত এবং পবিত্র জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রানোট আটচল্লিশ বার্মিংহাম पाउंड बेमेल कर समाधान मर्जदा देर अब्दुल মাঝে আল্লাহ প্রেমময় এবং দয়া সৃষ্টি করে দিস জানু কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন देर आलिम प्रति बुधवार रत साढ़े नटाय पुन सम्प्रचार सकाल आठ टाय बांगशे पीस टी बांगल मुस्लिम अवर्जन के इसलम्बे बुनियादी नीति समूह देख मुस्लिम जीवन मूल भित्तीवार सन्ध्या साढ़े पांच टन समचार सकाल छंगी बांगल्